জাদু জাদুগালিচা অনেক অনেক দিন আগে অ্যাম্বের শহরের যুবরাজ ছিল রাজপুত্র অ্যাডম সে ছিল মহান শাসক ও প্রজাদের প্রিয় রাজপুত্র যেমন সাহসী তেমনি দয়ালু অ্যাম্বের শহরের প্রত্যেকে তাকে খুব ভালোবাসত একবার জঙ্গলের ভেতর দিয়ে আরেক রাজ্যে যাওয়ার সময়ে রাজকুমার অ্যাডম তার সেনাদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে ঘোড়ায় চেপে কিছুটা দূর যাওয়ার পর অ্যাডম ঠিক করে যে একটা গাছের নিচে বিশ্রাম নেবে খিদে পাওয়ায় সে নিজের ঝোলা থেকে কয়েক টুকরো পাউরুটি বার করলো। প্রথম টুকরোটা ভাঙতেই দেখে একটা পিঁপড়ে বেরিয়ে আসছে সে টুকরোটা পাশে রেখে দিয়ে আরেকটা টুকরো তুলে নিল এখন এটা থেকে দুটো পিঁপড়ে বেরিয়ে এলো। এটাও সে নামিয়ে রেখে দিল এরপর টুকরো থেকে দেখলো যে তিনটি পিঁপড়ে বেরিয়ে আসছে এইভাবে চলতে থাকায় সে বুঝতে পারল করে আমার চেয়ে হয়তো তোমাদের এই খাবারের বেশি প্রয়োজন না তোমরা পেট ভরে খাও ও তুমি খুব দয়ালু জানো তুমি কথা বলতে পারো পারি কারণ আমি বলতে গেলে যা প্রয়োজন তার থেকেও বেশি কিন্তু তুমি তোমার আত্মার একটা অংশ হারিয়ে ফেলেছো। তোমার তোমার নিয়তিকে আমার নিয়তি রাজকন্যা লালু একজন দয়ালু আমি তোমার জন্য আসব। নিশ্চয় কিন্তু কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না তুমি শুধু তোমার হৃদয়ের কথা শোনো বন্ধু ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়ল। কিছুটা যেতেই দেখল একটা বাঘ যন্ত্রণায় ছটপট করছে ওর পায়ে একটা কাঁটা ফুটেছিল তাকে সাহায্য করতে গেল ধন্যবাদ তোমার জন্য আমি কি করতে পারি বাবা তুমিও দেখছি কথা বলতে পারো এই মাত্র কথা বলা পিঁপড়ির সঙ্গে দেখা হলো তোমার পিঁপড়ে রাজার সঙ্গে দেখা হয়েছে আমাকে বলো কোথায় যাচ্ছ তুমি যে রাজকন্যাকে তুমি খুঁজছো সে সাতটা জঙ্গল পেরিয়ে এক উঁচু পাহাড়ে থাকে কিন্তু সেখানে যাবো কি করে কিছুটা এগোলে তোমার ডান দিকে একটা বুড়ো লোককে দেখতে পাবে তাকে বলো যে আমার সঙ্গে আর পিঁপড়ে রাজের সঙ্গে দেখা হয়েছে সেই তখন রাজকন্যাকে খুঁজে পেতে যা দরকার হবে দেবে। আর এই সন্ধান শেষ করতে হলে আমাকে তোমার প্রয়োজন হবে। তোমাকে শুধু গাছেদের বলতে হবে আমাকে খোঁজার জন্য তাহলেই আমি চলে আসবো আবারও অবাক হয়ে অ্যাডম বাঘকে ধন্যবাদ জানিয়ে সেই বৃদ্ধের সন্ধানে এগিয়ে চলল ঠিক যেমন বাঘ বলেছিল একটা গাছের নিচে সে বৃদ্ধকে পেল সামনে তার একটা গালিচা তখন তাকে রাজা আর বাঘের কথা বলল সেই বৃদ্ধ তখন অ্যাডামের চোখের হাসলো। কথাটা একদম সত্যি এই যে এই গালিচাটা না এটা হলো জাদু গালিচা এর উপর শুয়ে পড়ে বলো কোথায় যেতে চাও সেখানে এটা তোমাকে নিয়ে যাবে বৃদ্ধের কাছে নিজের ঘোড়া রেখে পাথরের বাটি নিয়ে জাদু গালিচাই করে উড়ে চললো সেই গালিচাকে রাজকন্যা লালনের দেশে নিয়ে গেল রাত হয়ে এসেছে তাই সে ভাবল পরের দিন সকালে যাবে তাই এখন বিশ্রাম নেওয়া যাক কিন্তু হঠাৎ সে একটা আওয়াজ শুনতে পেল। আর ও, আপনি আপনি ঠিক আছেন আমার পায়ে লেগেছে আসলে আমার বাড়ি অনেক দূরে হাঁটতে আর পারিনা তার উপর আবার এত চেষ্টা পেয়েছি তখনই পাথরের বাটির কাছে জল চাইল আর বৃদ্ধকে সেটা খেতে দিল তারপর সে তাকে বাড়ি অব্দি পৌঁছে দেওয়ার জন্য তার সাথে গেল। অনেক ধন্যবাদ বাবা বাবা তুমি তুমি তো এই শহরে কে আমার নাম রাজপুত্র আমি দেখতে এসেছি এখানে রাজকন্যা রাজকন্যা লালুন আপনি কি করে জানলেন আমি তোমাকে এক ঘন্টা এখানে থাকতে দিতে পারি না আমি বুঝতে পেরেছি চিন্তা করবেন না আমি আপনাকে বিপদে ফেলবো না আমি এক্ষুনি চলে যাচ্ছি রাজকুমার যেই বেরোতে যাবে জানলা দিয়ে একটা উজ্জ্বল আলো ঘরে এসে পড়ল সারা রাজ্য যেন তারার মতো ঝিকমিক করছে অ্যাডম ছুটে বেরিয়ে এলো বৃদ্ধের বাড়ি প্রাসাদের কাছেই তাই অ্যাডম দেখতে পেল কি হচ্ছে অপূর্ব সুন্দরী এক মেয়ে সাদা পোশাক পরে ছাদে এসে দাঁড়িয়েছে উজ্জ্বল এবং নিষ্পাপ সেই রূপ মেয়েটি চোখ খুলেই রাজপুত্র অ্যাডামকে দেখতে পেল প্রথম দেখাতেই তার ভালো লেগে গেল দুজন দুজনের দিকে তাকিয়ে রইল কিন্তু কিছুক্ষণ পর বিমর্ষ মুখে মেয়েটি চোখ বন্ধ করে ছাদে বসে পড়ল অ্যাডম চাইল সে যেন চোখ খুলে আবার তাকে দেখে কিন্তু সে তাকালো না ও আর চোখ খুলবে না ভেতরে এসো বাছা মেয়েটি কে আর অপেক্ষা করছে কবে সেই কিংবদন্তি সত্যি হবে কি সেই কিংবদন্তি যেটার কথা সবাই আলোচনা করছে রাজকন্যা লালুন কোনো সাধারণ রাজকন্যা নয় तुम क्यों राज्य कारणकन्याद से चाँद उज्जवल रोज रात से आकाश और पृथ्वी के आलोकित कर आशीर्वाद अभिशापे परिणत हो বিয়ে করতে পারবে আমায় বলুন কি সেই তিনটে কাজ প্রথম হলো এক রাতের মধ্যে আশি পাউন্ড সর্ষে পিসে তেল বের করতে হবে এক সঙ্গে দুটো ছুঁয়ে ফেলেছে এক মিনিট পিঁপড়েদের সৈন্যদল আশি পাউন্ড সর্ষে অনায়াসে পিষে ফেলতে পারবে বাঘ আর আমি একসাথে দুটো দৈত্যের সঙ্গে লড়তে পারবো আর ওই সবচেয়ে উঁচু পাহাড়ে রাখা ড্রাম বাজানো আমার জাদু গালি কি করতে মনস্থির করে ফেলল গাছ আর পিঁপড়ের মাধ্যমে তার নতুন বন্ধুদের খবর পাঠিয়ে সে রাজার প্রহরীদের কাছে আত্মসমর্পণ করবে সে জানত শুধু এইভাবেই সে রাজকন্যা দেখা পাবে আর সেই বৃদ্ধের কোনো বিপদ হবে না রাজপ্রাসাদে ঢোকার পর সে রাজকন্যা লালুনকে দেখতে পেল গত রাতের মতো সে আর ঝকঝক করছে না কিন্তু সে অপরূপ সুন্দরী এই রাজ্য ঢোকার সাহস কি করে হলো তোমার নামও আমি জানতে চাই না ওকে অন্ধ অন্ধকুঠুরিতে বন্দি করে দাও না থামুন বাবা আমি আগুন তুককে ভালোবেসে ফেলেছি আমি ওকে বিয়ে করতে চাই বাবা যদি সে আমাকে বিয়ে করতে চায়। কারণ এই ব্যাপারে তারও একটা মতামত আছে বলছি হ্যাঁ কিন্তু তুমি জানো না ওকে আমায় ক্ষমা করবেন মহারাজ আমি এক রাজপুত্রের রাজপুত্র অ্যাডাম এমনি তুমি আমার কন্যাকে বিয়ে করতে পারবে না তোমাকে তিনটে কাজ করে দেখাতে হবে আমি কিংবদন্তির কথা জানি মহারাজ আমি এরকম শত শত কাজ করতে পারি আমি যাকে ভালোবাসি তাকে বিয়ে করার জন্য রাজা রাজপুত্র অ্যাডমকে প্রথম কাজের কথা বলল শুনে সে মুচকি হাসলো। তেল নিয়ে প্রাসাদে ফিরে আসবে বলে রাজপুত্র বেরিয়ে গেল সেই রাতে সরাইখানায় অ্যাডমের কাছে কয়েকজন অতিথি এল রাজ আর তার বাহিনী পিঁপড়েরা কাজে লেগে পড়লো আর ভোর হওয়ার আগেই সব সর্ষে পিষে ফেললো তেল প্রাসাদে নিয়ে আসা হলো অবাক রাজা খানিকটা আষার আলো দেখতে পেল হয়তো অদৃষ্টে এর সঙ্গেই তার মেয়ের বিয়ে লেখা আছে তারপর সে দ্বিতীয় কাজের কথাটা বলল সেই বিকেলে অ্যাডাম আর তার দুই দৈত্যের লড়াই হবে ঠিক করা হলো। কিন্তু লড়াইয়ের ময়দানে একা নয় সঙ্গে তার বন্ধু হয়ে এলো দুজনে মিলে দৈত্য দুটকে মেরে ফেল বাঘ অ্যাডামকে অভিবাদন জানিয়ে চলে গেল রাজা এখন তার ভাবি জামাইকে পেয়ে খুব খুশি এবার সে পরের কাজের কথা বলল কিন্তু এটা সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ায় তুমি সেখানে যাবে কি চিন্তা করবেন না মহারাজ আমার কিচ্ছু হবে না। অ্যাডাম তার মহারাজা পেতে সবার সামনে সেটাতে শুয়ে পড়ল সে আকাশে উড়ে গেল সবাই উত্তেজিত হয়ে তাকে বিদায় জানাতে লাগল কয়েক ঘন্টা কেটে গেল কিন্তু অ্যাডামের দেখা নেই রাজ্যের সবাই চিন্তা করতে লাগল তারপর হঠাৎ আকাশ থেকে ভীষণ জোরে একটা শব্দ যেন মেঘের ড্রামের শব্দ গেছে আর কয়েক ঘন্টার মধ্যেই অ্যাডাম জাদু গালিচায় চেপে ফিরে এলো প্রাসাদ তাদের নতুন যুবরাজের নামে জয়ধনি করলো কিংবদন্তি সত্যি হলো তুমি সত্যি সাহসী আর খাটি মনের মানুষ আমি ভাগ্যবান যে তোমার হাতে আমার মেয়েকে তুলে দিতে পারছি সুন্দরী রাজকন্যাকে বিয়ে করতে পেরে আমি কৃতজ্ঞ এইভাবে রাজপুত্র অ্যাডম সাহস ও উদারতা দেখিয়ে তার প্রিয় রাজকন্যা লালুনকে পেল তারা দুজনে মিলে অ্যাডম শহরে রাজত্ব করলো আর সুখে শান্তিতে বসবাস করতে লাগলো